ইবনু আব্বাস রজিয়াল তাল্লাহতে বর্ণিত তিনি বলেন তকবীর শুনে আমি বুঝতে পারতাম সালাত শেষ হয়েছে আলী রজিয়াল তাল্লাহু বলেন সুফিয়ান রহমাতুল্লাহ আলহি সূত্রে বর্ণনা করেন যে আবু মাবাদ রহমতুল্লাহ আলাহী ইবনু আব্বাস রজিয়াল্লাহ তাল্হ্ন এর আজাদকৃত দাসসমূহের মধ্যে অধিক সত্যবাদী দাস ছিলেন আলী রহমতুল্লাহ আলহী বলেন তার নাম ছিল নাফিজ